একটি মোনাজাত করি গো প্রভূত মারে কাছে আবার একটি কাফে লাদাও দাও গুফিরিয়ে ফিরিয়ে একটি মোনাজাত করি গো প্রভূত মারে কাছে আবার একটি কাফে লাদাও দাও গো ফিরিয়ে সত্য বলারে সাহস দাও হৃদয় ভরাই মানে দাও সত্য বলারে সাহস দাও হৃদয় ভরাই মানে মা জমো আজের হিম্মত দাও গো ফিরিয়ে একটি মোনাজাত করি গো প্রভূত মানে কাছে আবার একটি কাফে লাদাও দাও গো ফিরিয়ে আবার একটি কাফে লাদাও দাও গো ফিরিয়ে আলির মতো সাচ্চাই মান দাও গফিরে বেলালি ওই আজান যেন হয় গমিনা রে আলির মতো সচাই মান দাও গফিরে ওই আজান যেন হয় গোমিনা রে মোহের নিপাতাও মনের দুয়ার খুলে দাও মিথ্যে মোহের নিপাতাও মনের জান্নাতি সে সমাজাবার দাও গফিরিয়ে জান্নাতি সে সমাজাবার দাও গফিরিয়ে একটি মোনাজাত করি গো প্রভু তোমার কাছে আবার একটি কাফে লা দাও দাও গ ফিরিয়ে আবার একটি কাফে লাদাও দাও গো ফিরিয়ে মন দাও গো সবারে ফেরারে ওই সুখটা যেন পায় গো সকলে মন দাও গো সবারে ফেরারে ওই সুখটা যেন পায় গো সকলে স্বপ্ন রাঙা সকাল দাও রোদে লায়কে দুপুরে দাও স্বপ্ন রাঙা সকাল প্রদেলা এক দুপুর দাও জ্ঞানেরালোয় প্রভু তোমায় চাই যে চিনিতে জ্ঞানেরালোয় প্রভু তোমায় চাই যে চিনিতে একটি মোনাজাত করি গো প্রভু তোমার কাছে আবার একটি কাফে দাও দাও গো ফিরিয়ে আবার একটি কাফেলা দাও দাও গো ফিরিয়ে সত্য বলারে সাহস দাও হৃদয় ভরাই মানে দাও সত্য বলারে সাহস দাও হৃদয় ভরাই দাও মাঝ মো আবাজের সাহস দাও গফিরিয়ে মাঝ আবাজের হিম্মত দাও গফিরিয়ে একটি মোনাজাত করি গো প্রভু তোমার কাছে আবার একটি কাফেলা দাও দাও আবারিকটি কাফে লাউ দাউ গো ফে আবার একটি কাফে লাউ দাউ গো ফে